বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিন বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা কোথার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে ইস বাংলায় মানবতা সমাধান কিভাবে এই দুনিয়ার জীবনে শান্তি সৌহার্যের মধ্যে রাখতে চান এবং ইসলাম আমাদের নারীদেরকে কোন পথে নিয়ে জান্নাতের দিকে ধাবিত করতে চান আমরা সেইগুলো আলোচনা করার চেষ্টা করছিলাম আমরা চেষ্টা করেছি কিভাবে একজন নারী তার প্রথম জীবন শুরু করবে আমরা এখন আসতেছি যে দাম্পত্য জীবন তারা কিভাবে চালাবে আমরা কিছু আলোচনা করেছি পরবর্তী এপিসোড গুলোতে এখন আমরা আলোচনা করব। যে স্বামী স্ত্রীর জীবনযাপনের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোতে কম্প্রোমাইজ করতে হয় একে অপরে স্বামীকে কোন কোন জিনিস ছাড় দিতে হয় স্ত্রীকে কোন কোন জিনিস ছাড় দিতে হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন ইসলামে প্রত্যেক অবস্থার শশ মর্যাদা সমানভাবে দেওয়া হয়েছে ইসলাম কখনো বলেনি যে একজন ব্যক্তিকে তার জীবনের সব গুণাবলীর খারাপগুলো একেবারে রাতারাতি শেষ করে দিয়ে একদম ভালো হয়ে যেতে পারবে রাতারাতি একজন স্ত্রীর সমস্ত গুণাবলী চাওয়া এবং সমস্ত দোষগুলো দূর করে দেওয়া এটা চিন্তাটা করা উচিত নয় রসুল করিম সাল আলি আসাল্লাম এক মেয়ের কাছে গেলেন তাকে প্রস্তাব দেওয়ার জন্য সেই মেয়েটা মাত্র তিন চার মাস আগে তার স্বামীকে হারাই ফেলেছে ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গেলেন যে বলেন সালামা আমি তোমাকে বিয়ে করতে চাই সালামা বললেন যে তো দারুণ খবর আমি তো জীবনে কল্পনাও করিনি যে আমার স্বামী চলে যাওয়ার পরে আপনার ঘরে আমি স্ত্রী হয়ে যেতে পারবো কিন্তু আমার দুটো সমস্যা আছে একটা হলো যে আমার অনেকগুলো সন্তান রয়েছে দ্বিতীয়ত হলো যে আমার অনেক মিজাজ করা তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন ঠিক আছে সন্তানগুলো আমার সন্তান হবে আর তোমার মিজাজের ব্যাপারে ওটা আমি আল্লাহর কাছে দোয়া করি ওটা ঠিক করে নেব আপনি চিন্তা করে দেখেন এই যে দোয়া করা আপনার স্ত্রীর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে অনেক দোষও থাকতে পারে আপনি বিয়ে করার পরে দেখতে পাচ্ছেন ওইগুলো নিয়ে আপনি দোয়া করবেন তাকে সংশোধন করার চেষ্টা করবেন দোয়া করবেন আল্লাহর কাছে জানেন যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যখন কেউ আড়ালে থাকে তার জন্য যখন তুমি দোয়া করো তোমার সেই দোয়াটা কবুল হয়ে যায় কারণ কি জানেন কারণ হলো যে সে আপনার সামনে নাই কিন্তু তাকে আপনি মনে রেখেছেন এই একটা বড় গুণ দ্বিতীয়ত হলো যে এখন আপনার নিজস্ব দোয়া করা দরকার কিন্তু তার জন্য দোয়া করতেছেন এরকম মাঝে দোয়া করা দরকার বোঝানোর চেষ্টা করা দরকার আপনি যদি রাতারাতি যদি তাকে একেবারে বিরাট কিছু বানাতে চান আপনি মানে সক্ষম হবেন না এটা সময় নিয়ে দীর্ঘ সারা জীবনের ব্যাপার তো এটা সেইভাবে সময় নিয়ে কাজ করা দরকার মেয়েদের উচিত যে স্বামী কোন কোন জিনিসে অপছন্দ করে কোন কোন জিনিস পছন্দ করে ছেলেদেরও উচিত স্ত্রী কোন কোন জিনিস পছন্দ করে কোন কোন জিনিস অপছন্দ করে অপছন্দ জিনিসগুলোতে এটা একটা বাউন্ডারি থাকা দরকার যেখানে আমি হাত দেবো না তবে মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লা আসলাম কয়েকটা সিলেবাস দিয়েছেন সেই সিলেবাসগুলো পালন করলে সে বেহেসতে যাবেই যাবে এবং ছোটোখাটো না বেহেসদের যে কোনো দর দিয়ে ইচ্ছা করলে সে সতে ঢুকতে পারবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যদি কোনো স্ত্রী সল্লাদ খামসাহা তার পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ যদি পড়ে একেবারে সঠিক সময় মতন সঠিক ভাবে এবং তার রমাবান মাসে সে যদি রোজা পালন করে যাহা এবং সে তার স্বামীকে আনুগত্য পোষণ করে দেখেন এগুলো কম্প্রোমাইজের ব্যাপার আপনি বলবেন যে আমি স্বামীকে মানতে পারি না কিন্তু আপনি কম্প্রোমাইজ করেন জান্নাত পাওয়ার জন্য আপনি যদি মনে করেন যে আমি এটা কম্প্রোমাইজ করলাম আমি পারতেছি তাকে মেনে নিতে কিন্তু আমি মেনে নিলাম আমি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রত্যেকটা কদমে কদমে সবাব দেবেন এবং জান্নাতে যাওয়ার যতগুলো অবস্থাগুলো আপনার সামনে থাকবে ওগুলো দূর করে দেবেন এটা কিন্তু মাথায় রাখা দরকার অনেক সময় আমরা একবারে বেশি ইমোশনাল হয়ে যাই আমি আমি পছন্দ করি না আই ড লাইক ইউ বলে চলে যায়। কেন লাইক ইউ আই ডোন লাইক ইউ ব্যাখ্যা নেই কিন্তু বলতে পারবে না আল্লাহ নিজেই বলছে না যদি তোমার স্ত্রীদের মধ্যে কোন ত্রুটি তোমরা দেখতে পাও যেটা তোমাদের অপসন্দ লাগে এটা এটা মধ্যে হতে পারে। আল্লাহ কি করবেন দিয়ে এটা চেঞ্জ করে দেবেন আপনি যদি পেশেন্ট হন আমাদের সমাজে যতগুলো বিয়ে ভেঙে যাচ্ছে তার মধ্যে বড় বড় কারণের একটা কারণ হলো যে স্বামীর কোন ত্রুটি আমি মানতে রাজি না আর স্ত্রী কোনো ত্রুটি আমি মানতে রাজি না এটা কম্প্রোমাইজের যুগ এবং এই আর্ট অফ কম্প্রোমাইজে যত সুন্দর করতে পারবে তার দাম্পত্য জীবন তত বেশি সুন্দর হবে আল্লাহ রসুল করতে পেরেছেন আপনি করতে পারবেন না কেন সে যোগ্যতা তো আপনার আছে খাদিজা করতে পেরেছে আপনি করতে পারবেন না কেন উম্মেদ সুলাইম করতে পেরেছে আপনি করতে পারবেন না কেন সাহবাইকে আমার ইতিহাস যদি আমরা দেখি তারা করতে পারল আমরা করতে পারবো না কেন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করি যে আমরা সাহাবাদেরকে আমার অনুসরণ করবোই আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করবই। তার ওয়াইফদেরকে আমরা অনুসরণ করবো আল্লাহ রসুল বলেছেন ও মানুষ তুমি যখন জান্নাত চাও আল্লাহর আলাহা। তুমি জান্ন কারণ সেটা হলো জান্নাত সর্বোচ্চ জান্নাত আমরা চাইব জান্নাত চাইবো আমরা ছোট জিনিস চাইবো কেন কেউ কেউ বলে যে আমি অত বেশি চাই না জান্নাতে একটু বারান্দা হইলে হইলো না আপনি জান্নাত তাহলে পাবেনই না আপনি বলবেন আমি জান্নাতুলো আমাদের টার্গেট আমরা হাই রাখি আর একটা কথা বললো কি ওয়া হাফিজাতা এবং তার গুপ্তাঙ্গকে হেফাজত করলো বিয়ের পরে যদি কোনো মহিলা অন্য কোনো দিকে তাকায় তখন তার জীবনটা শেষ তার সংসার শেষ তার সন্তানরা শেষ হয়ে যায় মনে রাখতে হবে মা বাবার কাছ থেকে কিন্তু সন্তানরা শিখে যদি আপনি বিয়ের পরে অন্যদিকে তাকাইছেন অন্যদিকে গেছেন তো আপনার জীবনটা ধ্বংস করে ফেলেছেন কেন করবেন এটা এটা কোনোভাবে করা ঠিক না গুপ্তাঙ্গ হেফাজত করার মধ্যে কিন্তু অনেক কিছু আছে এই বর্তমান বিশ্বে এখন এই মোবাইল সংস্কৃতি সাংঘাতিক সমস্যা করে ফেলছে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছে হ্যাঁ অন্যায় করেই যাচ্ছে। আমরা চ্যাটের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে প্রসবগুলো এর মধ্যে সামিল এইটা যদি কেউ করতে পারে সে তখন জান্নাতে যেতে পারে যে কোনো দরজা দিয়ে দেখেন এই মর্যাদা কিন্তু সবার হয় না যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি ঢুকবেন আপনার সব আমল একটু দুর্বলতা আছে কিন্তু সিয়ামটা খুব সুন্দর করে পালন করেন তাহলে আপনি সিয়ামের গেট দিয়ে ঢুকতে পারবেন সব ভালো কিন্তু জিহাদটা আপনার দিয়ে খুব ভালো হয় আপনি জিহাদের গেট দিয়ে ঢুকবেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি আবুবাকর বললেন যে আর রসুল আল্লাহ এমনকি কেউ পৃথিবীতে আসে যখন সে জান্নাতের দিকে যাবে জান্নাতের সব দরজাগুলো তাকে ডেকে ডেকে বলবে তুমি আমার মধ্যে দিয়ে ঢুকো আল্লাহ রসল আবু বখরের দিকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে চিন্তা করে দেখেন আবু বখরের মতন যোগ্যতা সম্পন্ন লোক হলে সে আটটা দরজা দিয়ে ঢুকতে পারে ওই যোগ্যতায় কিন্তু আপনাকে বসিয়ে দিয়েছেন ইসলাম ইসলাম বলেছে যদি কোনো মেয়ে এই চারটা কাজ করে যে পাঁচ অক্টো নামাজ পড়ে রোজা যদি রাখে স্বামীকে যদি অনুসরণ করে এবং গুপ্তাঙ্গকে যদি হেফাজত করে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে এটা চারটে আবু বকরের মর্যাদা কিন্তু কত শান্তির পরশ বিলায় দিয়েছে কত আলোকিত রাস্তার সন্ধান দিয়েছে ইসলাম মেয়েকে কত প্রচু জায়গায় রাখতে চেয়েছে তাহলে যে তাদের দাম্পত্য জীবনে তাকে তার স্বামীকে একটা সম্মান সম্মানিত স্থানে তাকে রাখতে হবে আল্লাহ রসুলিদের সমস্ত আমি আর বাচ্চা নিচ্ছি না কেন নানানো গুনাবলো আমার পক্ষে সম্ভব না আমার চাকরি চাকরি আছে আমি এগুলো পারবো না আরে বোন এমন কথা বলবেন কেন আপনার স্বামী চাচ্ছে বাচ্চা আপনার যদি সমস্যা না মারাত্মক জীবনের খাতরা যদি না থাকে তো বাচ্চা নীতিতে কোনো সমস্যা নেই দেখেন বর্তমান জামানায় মুসলমানদের ধ্বংস কিন্তু বিভিন্ন দিক দিয়ে আসছে তার মধ্যে আর ধ্বংস আছে গত বিশ বছরের পর্যালোচনা করলে দেখা যায় যে মুসলিম সমাজে যারা ক্রিম যারা সন্তান লালন পালন করতে পারে যারা ডক্টর ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা বড়ো বড়ো আলেম যাদের টাকা পয়সা আছে হাতে যারা মাল্টিমিলিয়নিয়র তারা চেয়েছে তাদের ঘরে সন্তান কম হোক হাতটাই হয়েছে একজন ডাক্তারের ঘরে এক দুইজনের বাচ্চা হয় একজন ইঞ্জিনিয়ারের ঘরে মাত্র তিন চারজন বাচ্চা তিনজন চারজন তো তারা এই হাদিসটা আমি আগে বুঝতাম না যখন থেকে এই সোশ্যাল ডিস্ট্রাকশনটা আমি পড়ার চেষ্টা করেছি তখন দেখেছি যে আসছেই সন্তান যারা আসবে তারা আসছেই তবে আপনার ঘরে আসতেছে না আসতেছে আলার ঘরে আসতেছে গরিব মানুষের ঘরে যারা সন্তান লালন পালন করতে পারে না ফলে আমাদের মুসলিম বিশ্বের দেশগুলোকে যারা পরিচালনা করছে তারা কারা তাদের বাবার নাম পাওয়া যায় না পেলেও লজ্জা করে বলতে নাম উচ্চারণ করা যায় না খুব খারাপ জায়গা থেকে উঠে আসছে যারা বা খুব গরিব মানুষ তারা বুদ্ধি নাই হ্যাঁ রকম ধরনের লোকেরা এখন কিন্তু সমাজের নেতৃত্ব দিচ্ছে আর ভালো ভালো যারা ক্রিম ছিল তারা আস্তে করে নিচে চলে গেছে তাদের সংখ্যাও কমে গেছে নিচে চলে গেছে এটা কিন্তু একটা ডিজাস্টার এটা একটা ডিস্ট্রাকশন আমরা বুঝিনি আমরা এগুলো নিয়ে আলোচনা ইনশাল করব সামান্য ছোট্ট একটা ব্রেকের দিকে যেতে হচ্ছে আশা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য অপেক্ষা করবেন বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরান অগনিত জীবনকে আলোকিত করেছে আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায়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 বড় গুণা প্রতি সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশের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 প্রতি শনিবার আসসালাম আলাইকুম দর্শক ভাই ও বোনেরা আল্লাহ রসুলাম বলেছেন যে তোমরা বাচ্চা না নেওয়ার জন্য যত প্ল্যান করো না এখনো বাচ্চা যারা আসবার তারা আসবেই এই হাদিস আমি আগে বুঝতাম না যখন থেকে এই সোশ্যাল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 হ্যাঁ এই রকম ধরনের লোকের এখন কিন্তু সমাজের নেতৃত্ব দিচ্ছে আর ভালো ভালো যারা ক্রিম ছিল তারা আস্তে করে নিচে চলে গেছে তাদের সংখ্যাও কমে গেছে নিচে চলে গেছে এটা কিন্তু একটা ডিজাস্টার এটা একটা ডিস্ট্রাকশান আমরা বুঝিনি আমরা যারা লালন পালন করতে পারি তাদেরকে এই জন্য আল্লাহ রসল সাল্লাহাম বলেছেন যে আমি জান্নাতি নারীর উদাহরণ দেয় ওই নারীর সাথে যে অলুদ যে জন্ম সন্তান জন্ম দিতে পারে অবশ্য এটাও কিন্তু মাথায় রাখা দরকার যে মায়ের আপনার স্ত্রীর স্বাস্থ্যের হানি ঘটতে পারে যখন তখন মারা যেতে পারে ডাক্তার যদি বলে না একটু ইন্টারভাল নিতে হবে সেক্ষেত্রে আপনি দেরি করে নিতে কিন্তু স্থায়ী নিয়ে আসা আমি অল্প সন্তান আমার টাকা সমস্যা আছে আমার ঝামেলা আছে তুমুখের ঝামেলা আছে এটা ঠিক নয় মেয়েরা যত বেশি সেলফিস হয়ে গেছে স্বার্থপর হয়ে গেছে যে আমি আমার শান্তি চাই তত বেশি সমাজে সমস্যা হয়ে গেছে পুরুষেরা যত বেশি স্বার্থপর হয়ে গেছে সমাজের তত বেশি সমস্যা হয়ে গেছে এটা কিন্তু আর অন্য জায়গায় আসুক কিন্তু আমরা তাদের দিয়ে যারা শাসন করার যোগ্যতা রাখেনা পাওয়ার গান পিস্টল এই সমস্তগুলো তো এগুলো আমরা আমরা বয়ে চলছে এটা আমাদের পাপের কারণে আমরা চিন্তাভাবনা করে। সংসার জীবন দাম্পত্য জীবন এত ভালো হচ্ছে না কেন লিভ টুগে করে উমুখ করে তুমুক করে এই ভালোবাসা বাসে যা হওয়া তা বিয়ের আগে হয়ে যায় বিয়ের পরের থেকে শুরু হয় ক্যানজাল গ্যাঞ্জাম আর খারাপ জিনিসগুলো তখন থেকে প্রকাশ হওয়া শুরু হয় বিয়ের আগে একটা ছেলে মেয়ের মধ্যে শুধু রোমান্টিক রোমান্টিক সম্পর্ক ভালো সম্পর্ক তাদের কোনো খারাপ দিক আপনার সামনে আসে না কিন্তু বিয়ে শেষ হওয়ার পরের থেকেই শুরু হয় তার খারাপ দিকগুলো আপনার সামনে আসা দেখবেন হয়তো এখন আগে কি সুন্দর মিসওয়ার্ক করে ব্রাশ করে আপনার লাভার আপনার কাছে আসতো আর এখন সে ঠিক মতো ব্রাশ করে না গাল গন্ধ খায় আপনার খারাপ লাগবে মেয়েও এরকম আগে আসতো মুখে কী সুন্দর সেন্টেন দিয়ে এখন আবার এই খারাপ লাগা শুরু হয়ে যায় এই যারা বিয়ের আগে ভালোবাসে বিয়ের পরে ভালোবাসা কমতে থাকে এটা কিন্তু নিয়ম এজন্য এগুলো হারাম ভালোবাসা ইসলামে কিন্তু স্থান দেওয়া যায় না বর্তমান সমাজ ব্যবস্থায় দাম্পত্য জীবনে পারিবারিক ব্যবস্থায় দাম্পত্য জীবনে বড়ো বড়ো সমস্যার কারণগুলোর মধ্যে এগুলো একটা বড়ো কারণ আল্লাহ রসুল বাসেন অধুত যারা ভালোবাসতে জানে এবং এই ভালোবাসা শুরু হয় কবুল বলার পর থেকে যত রকমের ভালোবাসা আছে আপনি ভালোবাসেন যত রকমের রোমান্টিকতা আছে আপনি করেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রাতের অন্ধকারে একদিন আয়সা চল তো একটু দৌড়ো পাল্লা পাল্লি দেয় উনি মসজিদ থেকে ওই ঘরের থেকে বেরিয়ে আসলেন কেউ রাস্তায় নেই ওনারা দুইজন দৌড়ে পাল্লা দিচ্ছেন কত রোমান্টিকতা যেখানে কত ভালোবাসা কাকে বলা হয় তার মাল স্যাক্রিফাইস করলেন জীবন স্যাক্রিফাইস করলেন একটা স্বামীর জন্য এত কিছু করা আবার তার জন্য আল্লাহ রসুম সারাটা জীবন দোয়া করতে থাকলেন তার ভালোবাসার প্রতি স্বীকৃতি দিয়ে গেলেন সম্পর্ক তো এই রকম হওয়া দরকার আপনারা আর কি সম্পর্ক চাচ্ছেন আপনারা বিশ্বাস করেন সিনেমার যে সম্পর্ক আপনার দেখতে পান এটা সম্পর্ক না এদের জাহান না আমিটা আপনি শাহরুখ খানকে দেখতেছেন একজনের সাথে ভালোবাসা করতেছে আর আপনি মনে করেন ওই ভালোবাসা জীবনে আনবেন এটা ভালোবাসা না এটা ডিস্ট্রাকশন আমরা ওইটা যাব না আমরা ইসলামেরই ভালোবাসার দিকে যাব যে ভালোবাসার মধ্যে চন্দ্রের আলোর মতন সুন্দর সমাহার আছে যে ভালোবাসার মধ্যে মিষ্টতা আছে যে ভালোবাসার মধ্যে এত সুন্দর বেহেস্তি সুঘ্রাণ আছে এইরকম আমরা ভালোবাসতে চাই যে ভালোবাসা দরজা দিয়ে আসে যে ভালোবাসা জানালা দিয়ে আসে না আর একটা গুণ হলো যে সে যখন রাগ করে রাগারাগি হয়ে গেছে ঠিক আছে রাগারাগি তো হতেই হবে হবে না কেন স্বামী স্ত্রী তারা মেশিন তো না এরা মানুষ রাগারাগি হয়ে গেছে কিন্তু রাগার আগে হতে দেন হয়ে যেয়ে আপনারা আলাদা হয়ে বসে থাকেন কিছু সময় রাগারাগি হয়ে গেলে সেখানে তর্ক করা শুরু করবেন না আমাদের সমাজে একটা বিরাট সমস্যা বাচ্চাদের সামনে যারা রাগারাগি করে তর্ক করে সেই সমস্ত বাচ্চারা ঠিক মতো মানুষ হয় না তারা শুধু বাইরে যেয়ে গণ্ডগোল করবে এটা করবে সেটা করবে যে সমস্ত বাচ্চার মধ্যে গন্ডগোল করার মনোভাব আছে খোঁজ নিয়ে দেখেন বাড়িতেও তারা বাপ মাও কিন্তু ওই রকম গণ্ডগোল করতে থাকে আপনাদের মধ্যে কোনো গন্ডগোল হলে তর্কতর্কি হলে কখনো বাচ্চাদের সামনে করবেন না আমরাও ওটা করব না এটা ঠিক নয় তো জান্নাতি মেয়ের পরিচয় হলো যে যখন এরকম হয়ে গেছে রিয়ালাইজ করলো সবাই একে অপর ভুলটুল হয়ে গেছে রাত্রে বা নির্জনে যখন স্বামীর সাথে দেখা করল স্বামীকে যতক্ষণ না হবে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন যে একটা মেয়ের মধ্যে যদি এই গুণ হয় তা সেই বাড়িতে গন্ডগোল হবে কেন কম্প্রোমাইজ এর গুণ একজনের মধ্যে আনতে হবে স্বামীদের মধ্যে একটা ঝামেলা আছে স্বামীদের মধ্যে হয়েছে কি মানে আত্ম অভিমান এবং আত্মপূলব্ধি এমন এক পর্যায়ে যে তার ভুল স্বীকার করতে অনেক সময় সমস্যা হয় তা আপনি একটু যদি নরম হন দেখা যায় সেটাও কাজ দিচ্ছে অথবা স্বামী যদি একটু নরম হয়ে যায় কাজ দিচ্ছে একজনকে কম্প্রোমাইজ করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছে যখন এরকম গন্ডগোল হয় তোমাদের মধ্যে যে সর্বপ্রথম সালাম দেবে সেই হলো আফ বা সেই হলো সবচেয়ে শ্রেষ্ঠ আগে যে সালাম দেবে তবে ভুল যদি হয়ে থাকে আপনারা যেটা কম্প্রোমাইজ করবেন তো করবেন ভুল হলে এক অপরে ভুল স্বীকার করে নেওয়া দরকার হুদাই বিয়া হচ্ছে হুদাই বিয়ার সন্ধির চুক্তি হচ্ছে যেখানে সন্ধির যে চুক্তির যে সমস্ত বন মানে এগুলো এজেন্ডা যেগুলো ছিল যে পয়েন্টস ছিল এটা মুসলমানদের ফরে খুব বেশি না থাকার কারণে মুসলমানদের খুব রাগ হয়ে গেল যে প্রথম কথা আমরা আমরা করতে আসছি আমরা করতে পারবো না এটা বিরাট একটা ব্যাথা এরপরে যদি কাফারদের কেউ মুসলমানের সাথে যুক্ত হতে চায় তাকে ফিরাই দিতে হবে আবার মুসলমানের কেউ যদি কাফেরদের সাথে যুক্ত হয় তাহলে ফিরাই দেওয়া যাবে না হ্যাঁ এই সমস্ত দেখে অনেক মুসলমানের কষ্ট হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সবাইকে বললেন যে পিছুটি হয়ে গেছে তোমরা সবাই এখন যে মাথা মুন্ডন করে ফেলো তোমাদের ওমরা করতে যাওয়া হবে না প্রথমবার বললেন কেউ নামে না দ্বিতীয় ওভার বললেন কেউ নামে না তৃতীয় ওভার বললেন কেউ নামে না এটাতে কথা আল্লাহ রসুল একটা কথা বলছেন মানুষ নড়তেছে না উনি তখন রাগের চোটে মধ্যে চলে আসলেন উমে রাগ করবেন না আপনি একটা কাজ করেন আস্তে আস্তে সবাই আসতেছে দেখেন আমরা যদি হতাম বলতাম চুপ করো বেটায় তোমার আর কথা বলার জায়গা পাচ্ছে না রাগ তখন আরো বেশি দেখাতাম হ্যাঁ আমি তোমার কথা শুনবো এই সমস্ত উল্টোপাল্টা কথা শুরু করে দিতাম কিন্তু আল্লাহ রসুল কি করলেন যে সে একটা পরামর্শ দিয়েছে ঠিক আছে আমি পরামর্শ নেই সুন্দর করার জন্য কিন্তু আপনি যে মেয়েকেও বলা হয়েছে তুমিও কিছু দায় দায়িত্ব নেও তুমিও আল্লাহ রসুল যেমন সালামার কথা নিয়েছিলেন উমেসাল্লামাও হওয়া আমাদের মাঝে মাঝে দরকার আছে স্বামীর অনুমতি ছাড়া বেশ কিছু কাজ করা যায় না তার মধ্যে একটা হল যে নফল রোজা রাখা যায় না নফল রোজা আপনি রাখবেন স্বামীর অনুমতি নেবেন কারণ হলো এই যে স্বামীর কিছু সমস্যা আছে তাকে সবসময় বাইরে থাকতে হয় বাইরে থাকলে নানা ধরনের নারী সে দেখে থাকে তো এক্ষেত্রে অনেক সময় তার আকাঙ্ক্ষা জমতে পারে যদি আপনি সে ঘরে আসে দেখি যে আপনি রোজা আসেন ঝামেলা হতে পারে দ্বিতীয়ত হলো যে আপনি সারা দিন স্বামী কাজ করে যখন ঘরে আসবে দেখবে যে বিকেল বেলার দেখবে আপনি কাতর হয়ে পড়েছেন রোজার কারণে তার এখন দরকার হলো যে তিনি ভালোভাবে সেবিত হবেন খাওয়া দাওয়া পাবেন কিন্তু তার মানা মাথার মধ্যে থাকবে যে এখন আমার স্ত্রীকে সেবা করতে হবে নফল রোজার জন্য এটা কিন্তু ঠিক নয় এই জন্য যখন আপনি কোনো রোজা রাখবেন নফল হলে আপনি স্বামীর কাছে শুনে নেবেন যে আমি রোজা রাখবো কিনা অনুমতি দিলে আপনি রোজা রাখবেন ইসলামের কিন্তু এই জিনিসগুলো করার পিছনে এটা কারণ নয় যে আপনাকে ক্ষুদ্র করা হচ্ছে কারণ হল যে আল্লাহ আপনাকে একটা গুণ দিতে চাচ্ছেন যে গুণগুলো মেনে পরিবারটা খুব সুন্দর হবে আর এই এই পরিবারটা যখন অনুযায়ী সুন্দর করতে পারবেন দুনিয়ার জীবন জীবন। ছোট দেখেন আপনার সামনে আপনার দাদা দাদি চলে গেছে আপনার আব্বা মাও অনেকের চলে গেছে আপনিও চলে যাওয়ার জন্য লিস্টেড হয়ে আছেন। তো লিস্টেড হওয়ার পরে হয়তো আপনার এই যে যৌবনটা দিনের থাকে চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছরের পর থেকে রোগ শুরু হয়ে যায় তখন নিজেকে নিয়ে যেতে হয় যে অত আর টা মস্ত বড় খাওয়া দাওয়া যেতে হয় তো কবর দিকে যদি যাবো এখন প্রস্তুতি গ্রহণ করি আমরা যেন কবরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে বলা হয় ইয়া আয়া তুহল মু সারাটা জীবন তুমি প্রশান্ত ছিলে আত্মা এই প্রশান্ত আত্মা তুমি যদি মহিলা হও মহিলাদের যারা সুন্দর সুন্দর মহিলা ছিল আল্লাহর খাটি মহিলা ছিল তাদের মধ্যে তুমি ঢুকে পড়ো সে হাওয়া থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত তুমি যদি পুরুষ হও তাহলে ভালো পুরুষদের মানে এতে তুমি ঢুকে পড়ো সেটা আদম থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমরা তো জান্নাতে যেতে চাই একটু মেনে চলি ইসলামটাকে আর ইসলামটা এমন একটা জিনিস মেনে চলার সাথে সাথে শান্তি শুরু হয়ে যায় যার ভিতরে যতটুকু ইসলাম ঢুকবে ততটুকু শান্তি পাবে পরিপূর্ণ ইসলাম ঢাকবে পরিপূর্ণ শান্তি পাওয়া যাবে সাহাবায়কেরাম এই পরিপূর্ণ শান্তি নিয়ে আসছিলেন নবী আলহিমুসাল্লামরা পরিপূর্ণ শান্তি নিয়ে আসছিলেন তো আমরা এই শান্তির জন্য আমরা অগ্রসর হই এবং এই অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে বেশি পৃথিবীর যে সমস্ত ভাই ও বোনেরা এই প্রোগ্রাম দেখছেন প্রত্যয় গ্রহণ করি চ্যালেঞ্জ গ্রহণ করি জান্নাতে আমাদের যেতেই হবে আল্লাহ আমাদের কবুল করুন অমাত ও ফিকে ইল্লাবুল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন এই জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বরহমুল ববরকাত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 তিনি আল্লা এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ এবং আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো